হমদুলিল্লা আলহামদুলিল্লাহ হিল জাল কমর বি হসব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 ونشهد ان سيدنا و سنادنا وحبيبا و حبيبا ربنا وطبيبا وطبيبا قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلام وَبارَكَ وَسَنَّ مَ تَسل م كَسيًا كَسيير <تصفيق> الذي بَعسَهُ بالِالحَحَق بَشير وَنذرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ <تصفيق> الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً فأنزل من السماء ماء فأخرج به من الثمرات, به من الثمرات رزقا لكم فَلَا تَجَعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَفَكَّرُوا فِي خَلْقِ اللَّهِ وَلَا تَتَفَكَّرُوا فِي اللَّهِ قال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام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 وعلى قبر محمد في القبور بلغ العلاب كماله كشاف الدجا بجماله حسنة جميع خصاله صلو عليه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 সফ কৌলি নলে গা জমানিদা তো নিকলে গা সময় আখের আহলে বিদা ইসলাম ইসলাম নই নোই বাতি কর ই যদ আয় বন্দায় খোদা রহো হর দমে তু হুশিয়ার তুমক ইমা বরব ঐতিহ্যবাহী বীজ রাহিল ফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজ পনেরো নভেম্বর দু হাজার ষোলো বার্ষিক মাহফিল অবস্থিত মুহতার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুখটুলা হাজরতুল দূর দূরন্ত থেকে আগত আল্লাহ জাকিরিনাকিরিন মুরুদ্ কালিজা টুকরা আমার সমবয়সী যুবকুল জামানায় জামান এর সুন্নার ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শোকর আদায়ার্থী মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতি আওয়াজটা দিলেন না আবার বলেন আলহামদুলিল্লা দারুদ সালাম সৈলালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন اکرم رحمت ইমামসলেন نبی العرب রসুল حبیب রহমত اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر স্যাদাম্বিয়া শফি آقا কৌসর مدینہ کا تاجدار এর একুশ এবং ২২ নং আয়াতিমা তিলাবত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্ল আলাই অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে দুটো আপনাদের সামনে পড়েছে ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মত ধৈর্য হিম্মতফিক আল্লাহ পাক आल्लाज दिए सारा पृथिवीर मानुष के প্রথমে একটা আদেশ তাওনা মুন সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আমার তেলাওয়াত আয়াতের প্রথম হলো একটা আদেশ সর্বশেষ একটা পাঁচটা বিবরণ। এই আয়াত আল্লাহবাকের একাত্মবাদ ওয়াহদাতুল উজুদ আল্লাহ যে আছেন এবং তিনি এক এর দলিল আমার এই তেলা বলে ওয়াহদাতুল আলোচনা। পাঁচটা কুদুরতের বিবরণ দিয়া আল্লাহ তার বরত্ব পরিচয় দিয়েছেন কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে না সে তাকে আর যে যাকে চিনে সে তাকে মানে চিনার মতো যদি চিনে তো মানার মতো মানে চিনার মতো চিনলে মানার মতো মানে কথাগুলো বুঝার চেষ্টা করি আল্লাহ আমাকেও দান করুন আপনাদেরও তৌফিক দান করুন একটা হলো তাফসির আর একটা হলো ওয়াজ ধারাবাহিক একটা বিষয়ের উপরে আলোকে আলোচনা করা একটা নিয়ে দীর্ঘ টাইম আলোচনা করা আর ওয়াজ ওয়াজ একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা টার্গেট করে করা হয় এর ভেতরে বিভিন্ন বিষয় ঢুকানো থাকে যেমন আল্লাহ পাক রবুল আলমী কোরআন শরীফ এর আয়াতে বিধান দিয়েছেন বাকি ছয় হাজার আরো বেশি আয়াতের ভিতরে শুধু ওয়াজ করেছেন তিনটা সিস্টেমে ওয়াজ করেছেন আল্লাহ ছয় হাজার আয়তে তাজকির বিয়াম ই তাজকির বি আলাহ তাজকির বিমা বা আদাল মৌ আল্লাহর কুদুরতের বিবরণের ওয়াজ ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ কেয়ামতের বিবরণ দিয়ে ওয়াজ সিস্টেম দুনিয়াতে কেউ যদি কিছু লেখে বই কিতাব সাবজেক্ট ওয়ারি লেখে উপরে হেডিং দিল ইমান ও আমল উপরে হেডিং দিল রোজা হজ জাকাত তাহলে বইটা খুলে দেখবেন আগে রোজার সাবজেক্টের উপরে বয়ান শেষ করে এরপরে বয়ান শেষ করে জাকাত আল্লাহ তিন পদ্ধতি যে কোরআনে ওয়াজ করলেন প্রথম পদ্ধতি হল আল্লাহর কুদরতের বিবরণ द्वित पद्धति हलोत इतिहास तृत्य पद्धति हलो कैर विवरण अतीत इतिहास विवरण शुरू करतीत इतिहास विवरण शेष को कैयत विवरण शुरू करपार दुनिया मानुष ধারাবাহিক আল্লাহ পাকের ছয় হাজার আয়াতে ওয়াজ করেছেন তিন সাবজেক্ট এর এখনো ধারাবাহিকতা নেই মনে করেন কোরআনের ভেতরে এক আয়াতে আল্লাহর কুদরতের বয়ান দিয়েই কেয়ামতের কেয়ামতের বয়ান দিয়েই ইতিহাসের বয়ান। এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায়। আল্লাহ ধারাবাহিকতা ঠিক রাখলেন না কেন সিরিন একরম জবাব দিয়েছেন মানুষকে আল্লাহ পাক ইতিহাস শিখানোর জন্য কোরআন দেন নাই মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন পাঠান নাই মানুষকে দর্শন শিখাবার জন্য কোরআন পাঠান নাই আল্লাহ কেন পাঠিয়েছেন জবাব হলো হুদাল্লিনের হেদায়তের জন্য তো আল্লাহ মনে করেছেন এখন একটু কুদরতের বয়ান দিলাম এখন একটু খেয়ামতের বয়ান দরকার বান্দার হেদায়তের জন্য এরপরে জান্নাতের বয়ান দরকার আল্লাহ মানুষের হেদায়তের জন্য যখন যা তাই ব্যবস্থা করে দিয়েছেন আমার বাকারার এবং আয়াতে। আদেশ এবং নিষেধ দুই কথার মাঝখানে পাঁচটা কুদরত প্যাকেট করে আল্লাহ দিয়েছেন এই আয়াতটাই ওয়াহদাতুল উজুদের উপরে দলিল আল্লাহ যে একজন তার দলিল এই আয়াত माने तीन खोदा माने आज आल्लास्तिकार बड़ा जाले जरा आबद्ध बसती मार मत किस আর কলেজের আহমাদ এর মতো কিছু আল্লাহ বলেন তোমাদেরকে আমি বানাইছি মধ্যম উন্মত করে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থায় চলতে বললাম এফ্রাত হবে না তাফরি হবে না এতেদাল উপরে চলো আল্লাহ কি আদেশ দিলেন প্রথমেই আদেশ দেওয়ার আগে বললেন কার বলেছেন দ্বারা প্রাথমিক পরিচয় হল মক্কার কাফের মুশরিক আর ইয়া দ্বারা মদিনার মৌমিনা কোন অ্যালার্জি আছে মাঝখান দেখে উঠে যাবেন কেউ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন যাদের সৃষ্টিগত শারীরিক কোনো ব্যারাম তেরাম থাকে এরা ওয়াজের ভেতরে না বসা উত্তম এদের জন্যই আমরা বহুত দূরে আওয়াজ শুনবে আর বেরি টানবে এখানে যেই মজলিসে বসার সাথে সাথে গুনাম কেউ উঠার চেষ্টা করবেন না কত রাত্রাস খেলে কাটায় দিছেন ঘুমার নাই এই পাগল বৈশাখী মেলা রাতে ঘুমাও নয় মনে নাই ভালোবাসার ইহান উদ্দেশ্য হে কাফের মুশরিক মুমিন। প্রশ্ন হয় এই সুরা নাজিল হয়েছে অথচ এ সুরা নাজিল হয়েছে কোথায় মক্কায় না মদিনায় তাহলে মক্কার কাফের মুশরিক বুঝাবে কি করে এক নাম্বার জবাব হলো प्रयोजन मक्का हम मदिनाए अवतीम्बर जवाब हलो आयत सूरा मदन हल आया मक्की তাহলে মক্কায় যদি এই আয়াত অবতীর্ণ হয় তাহলে নিলাম এই আয়াত আয়াতকে মদিনার আয়াত ধরে নেই তাহলে মদিনার মধ্যে না শব্দ দিয়া যে কাফের মুশরিক বলা হয়েছে মদিনাতেও কাফের মুশরিক আছে লোক দুইটা বংশ প্রসিদ্ধ এদের কাার মুশরিক কাফের তিন নাম্বার গেল জবাব চার নাম্বার এখানে নাচ দ্বারা মুমিনও হতে পারে মুশরিক ও হতে পারে এরপর আল্লাহ কি বলেন খুব খেয়াল করবেন তো নাচদারা কি বুঝলাম কাফের মুশরিক চাই মুদিনায় হোক মক্কায় হোক কথা বুঝলেননি আল্লাহ এই কথা বলে মানুষ ডাক দিয়ে কি বললেন উরবুদু রব্বাকুবুদু তাহলে হ্যাঁ কাফের মুশরিকরা ইবাদত করো তোমরা তোমার রবের কাফের মুশিকের তো ইমানই নাই করবে কিশরিক করবে কি কাফের না ইমানদারে তো ইমানদারকে বলা যায় ও ইমানদার তুমি আল্লাহর ইবাদত করো তোমার রবের ইবাদত করো এখানে নাচদার উদ্দেশ্য কাফের মুশরিক তাদেরকে বলা যায় তুমি ইমান আনো কিন্তু আল্লাহ বলেন করো তোমার কাপের মুশ্রি খির ইমান করবে এক নাম্বার জবাব হলো যদি নাজদারা মুমিন ধরে নেই তাহলে জবাব ঠিক আছে মুমিনটাই এ বাদাত করবে আরে নাচদারা মুমিনও উদ্দেশ্য আর কাফের মুশরিক দ্বারা যদি নাচ দ্বারা ধরে নেই কাফের মুশরিক তাহলে অর্থ হবে নাস হে কাফের মুশরিক তোমরা তাওহীদের উপরে ইমান আনো আল্লা যে একজনে তাকে মেনে নাও একাত্মবাদের উপরে তোমরা আগায় যাও এরপর আল্লাহ রবীন্দ্র বলেন কোনো বাড়ে যাবে আল্লাহুল আলামিন বলেন রবাক প্রথম শব্দ তোমাদের রবের ইবাদ করো রব কে রব হলেন তিনি মানুষের সমস্ত সময়ের প্রয়োজনের আয়োজন করেন যিনি হলেন রব জগতের এই শব্দ হলো আলাস্তুবি রব্বিকু আররুল আলমিন আদম নবীকে বানাবার জন্য জিব্রাইন জমিনে পাঠাইলেন জমিন বানাবার পর কারণ এই জমিন আদম নবী পৃথিবীতে আগমনের দুই হাজার বছর আগে তারাবার কারণে জিন দুই দলে ভাগ হয়ে দুই দিক গেল দল জিন গেল জঙ্গল পাহারে আর দল জিন চলে গেল সাগরের ভেতরে দুই জায়গায় জিন এখনো আছে রসুলের যুগের জিন এখনো আছে জিব্রাইল আমিন কে বললেন জমিনে গিয়ে তুমি মাটি নিয়ে আসো ওই মাটি দ্বারা আদম বানাবো জিব্রাইল আমিন আসার পরে মাটি নিতে চায় মাটি কান্না শুরু করলো কেন কান্না শুরু করলো ভিন্ন আলোচনা जिब्राइल मायर कारण पालोना चले गल खाली हाथ अमिकाइल तुम जाओ तुम गया जमीन थे मटर द्वारा आदम रे बना सालाम आसलें से मटर कान्न मायटी पर खाली हाथे चले गलर आल साल रे आल्लाठाय बोले तुम्हें जाओ मटी आसो आदम बनाओ আল্লাহর ওয়ার্ডারে যখন আজরা করেছেন কান্নায় কোন লাভ নাইতে হবে কোনো কান্নায় লাভ হবে না জিব্রাইলের মায়াল কাননে নিতে পারে না কিন্তু আজরাইল বলে আল্লাহর ওয়ার্ডারের সামনে কোনো মায়া চলবে জোর করে মাটি নিয়ে দৌড় আল্লাহ দেখে বলেন যেই মাটির কান্নার মায়া জিব্রাইল মাটি আনতে পারে মিকাইল পারে পারে ইসরাফিল তুমি যেহেতু জমিন থেকে কান্নার উপরে জোর খাটায়া আল্লাহর মোহব্বতে তুমি মাটি এনেছ তোমার দ্বারাই সম্ভব মায়ের সামনে ছেলের জীবন নেওয়া तुम्हार द्वारा सम्भव सन्तान सामने मायर जीवन ने मानुषे मरम जयदे जान तुम विजयी आदम के आल्ला बना लें बनावारे आल्ला डान हाथ कूदुरती हाथ आदम नबीर पृष्ठ देवारे पिपिलिकार सूरते मानुषे आत्मा गुला बर कर প্রথমবার হাত আল্লাহ কুদরতি হাতের ছয় বেরিয়ে এলো মুমিনের আত্মা পিপিলিকার সুরতে দ্বিতীয়বার যখন আল্লাহ কুদরতি হাত রাখলেন তখন আত্মা বেরিয়ে এলো বেদিনদের আত্মাগুলো সব আত্মাগুলো আল্লাহর কাছে রাখলেন আর আল্লা পাপ নিজে শিক্ষক হলেন আর আত্মাগুলোকে ছাত্র বানালেন আলাস্তুবি কুম আমি কি তোমাদের রব নয় সব আত্মা চুপ হয় গেল কোনো জবাব নাই মায়ার নবী রহমাতুল্লিল আলমিন তার আত্তা থেকে জবাব আসলো বালা আপনি আমাদের র রহমাতুল্লিল জবাব দেওয়ার পরে ভিন্ন ভিন্ন চিৎকার দিলিয়ায় যাওয়ার পরে আর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ জানেন ভালো করে জানেন জানার পরে আল্লাহ বললেন এখন এই একই জবাবের নাম্বার দেয়া যাবে না ইনসাফ হবে না কারণ আমি জানি তুই পরীক্ষা দিলে তাহলে কি করা যায় একতর সন সেকেন্ড বয়ে দাঁড়ায় বলে একত্তর সন থার্ড বয় দাঁড়ায় বললো একত্তর সন ক্লাসের ভিতর আরো যত ছাত্র আছে সবাই তো পরে না কেউ বাবার টাকা দিয়ে পার্কে পার্কে ঘুরে কথা দেয়ার্কে সময়ট গাছ তলা বয় কান্না করে কপাল খারাপ কেন বুড়া কেন খারাপ বলে মেয়েটা গত রাত তিনটার সময় হিজরত করে জানি কই কো চলে গেল নবীর উম্ম क्लैर छात्र सबाई घरे सन्तान पे जीवनटारे अर्धेक नष्टल सन्तान जीवन नष्ट कूजे पाये हटात देखें गुलशान हमलाए बाबा माए सतर्कतावलम्बन ना कर फलाफल नोा खबर सुने बान्धवीदे आड्डा मत पान कर सतान तुम्हारे मे केवधान करते ना पारो कपाले लिखे नाओ ऐशी मत दज्जा ईशी नाम शुनें नहीं जिन्हें बंधु बधवीदा अड्डाएन माँ बाबा के हत्या कर फिल्ल वनबिरतर दल तुम सन्तान बाचाओ देश बचाओ बला लागे ना सतान रे जदि आड्डा खाना मदे आड्डा जुआर आड्डा बाचाओ समाज सुशृंखल आदर्शवान जदि जाए देश बाचाओ बलार दरकार ना देश एमने बेचे जा হাকি কত সে তু দুন বে খবর হিনিয়া যুদা বহার কার বসি বা খুদাবা যুহ না সূরকুম शिक्षक जो प्रश्न करा चोर जो धरा पड़े ना बुद्धिमान चोर होटेले धरा चोर धरा खाई पब्लिक चोर दौड़ दीछू दूर गए पेचने तक मैनेजर का अब तक लिखे सामने दौड़ दे चोर दौड़ा गलबिना कैक दिन पर चो चो बुद्धिमान चोर सारुरते आज आपनार आह आज अपना आह्वान कम आह्वान पेने तक आह्वान सुने धन्यवाद बुद्धि गरीबे लाखी मेरे कटी टा गुचिए न गरीब तेरना कैम रबिर कर भी ওই রবের আগে চিন হেমুমিন রবেরে যদি পছন্দ না হয় আমি আজকের এই বিজড়ার জমিনে বলে গেলাম তুমি আমার আল্লাহরে বাদাত করা লাগবে না তোমার বিবেক নামের আদালত যদি বলে বলে লাগবে। তোমার তোমার আদালত যদি করবা, করার দরকার নাই এবার বুঝতে থাকো কেমন রব আমার দয়াময় ভালো করে চিনতে থাকো কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনার মতো চিনে তার জন্য জীবন দিয়া হলো তাকে মানে ঘুরে কোনালাকি করে রাখায় সার একতর সাল সারেও জানে এডি বারবার পরা লেখা করে নাই একতর সাল কেমনি কইল বুদ্ধি বড় খারাপ रेडियो गान शुनेश्वर जवाब एनसार दीते चाय তাহলে প্রত্যেককেই সমানব্বই কেউ পাবে আশি কেউ ঘোড়ার কিন্তু এখন যদি ওই ঘুরে ডিড়ে ঘোরার ডিম দেয় জাগাত সারের বিরুদ্ধে আন্দোলন কারণ আদো বলা ছাত্র তো গালি দিতেও বিসমিল্লা লাগে না বুঝেন না কথা छात्रो बामक कष्ट दे मानूष होना मानूषा लेखा पढ़ा कई रा শিক্ষকের কলিজায় ব্যথা দর অভিশাপ অনেক মাস্তান শিক্ষক দমক দিছে কত মাস্তান এই ছেলেগুলো অন্যায় তো করে বাবায় বাধা দিবে ছেলেকে বাধা না দিয়ে দিল শিক্ষককে শিক্ষক মনে কষ্ট রেখে চুপ सेले कोई दवाई तीन घंटा समय पेपर ने कलम फलाफल दिया हाथा सब दिख रहे अनुभव करते तुम कत नम्बर पवारुक्त আল্লাহ আমি আল্লাহর আদালতে তোমরা জবাব দি না আমি তোমাদের রব আমি জানি তাসনিমা মারে রব বলে মানবে না আমি আল্লাহ জানি আমেরিকার বুস আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে না কিন্তু জবাব এখন যে দিয়েছ নাম্বার দিলে সবাইকে সমান দিতে হয় এটা ইনসাফ হবে না তোরা পরীক্ষার হলে যাও এই জমিনটারে পরীক্ষার হল বানাই দিলাম এই পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দাও আমল নামা নামাখা নিজেই অনুভব করতে পারবা তুমি জান্না জাহান্ন পরীক্ষার হলে জানো তুই ভুলে না যাও মায়ের গর্বে তুই দশ মাস কাটাইলি পরীক্ষার আগে আগে ভালো মাস্টার রেখে কোচিং করে কোচিং আল্লাহ কয় ও বান্দা তোরেও কোচিং দেওয়া লাগবে কারণ তুই মায়ের গরবে গিয়া আমারে যে রব্বইলা স্বীকার করছিলি তুই মায়ের গরমে গিয়া ভুলে গেছো দশ বছর পরে তোর যহন মাথা ঠিক হয়ে গেল বুঝ হয়ে আমার দেওয়া সবক তার স্মরণ দিবে জানো পরীক্ষার হলে গিয়া প্রশ্নের উত্তর ভুলে না যাও প্রশ্নপত্র দিলাম ওর আনার কিতাব আল্লাহর একশো চারখানা কিতাব চারখানা কিতাবের ভিতরে দশটা কিতাব দিলাম আমি পায়গম্বর আদম রে দশটা কিতাব দিলাম আমি পয়গম্বর ইসম্বর আমার পয়গম্বর সেই একশো খানা কিতাব দিলাম প্রশ্নপত্র আর কোচিং মাস্টার দিলাম আমি চারজন উলাইকাম সুহদা ও সহ পরীক্ষায় ফেল করবা জাহান নামে যাবা জাহান নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ নিজেই অনুগ্রহ করে চার দল কোচিং মাস্টার দিলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুতের সনদ নিয়ে কেউ আসবে না এখন আমাদের কোচিং মাস্টার কারা আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহীন যারা নেহেজার এরা হল আমাদের কোচিং মাস্টার আল্লাহ বলেন খবরদার ওই সাথে বন্ধু হয় আমানুতুল্লাহ নামে জিন্দুরো আনে হাকিম জো আনে হাকিম কালাম قدیم استی قدیم استی নই আল্লাপাক বলেন কুন তোমাদের সামনে আমরের কুনু আমর গঠিত হয় মোজা রে থেকে মোজারে খাসিয়াত হলো দেমারের অর্থ দেয় সব সময় সব সময় কুনু মা সাদিকিন আল্লাহ ওয়ালার সাথে সাদিকিন দের বন্ধু থাকো হইও সাইডা দিও না না বন্ধু হয়ে থাক্তি করো ডাক্তার রোগের জন্য চিকিৎসক আল্লাহওয়ালা সহ এদেরকেও তুমি ভালো করে ধরে রাখো একজন যদি ইন্তেকাল হয় আর একজন পেছনে যাও তুমি এমন বলিও না যে আমি আর একজন आत्मार रोग चिकित्सा होना परिणाम जहां नामे ओ रबे जिकल्ला शिखाइल रब एम मायर एक शब्द বান্দা কোরআন শরীফ খুলবি সেখানো রব রব্বিল আলামিন নামাজে দাঁড়াবি সেখানে রবের হামদ বান্দা রুকুর মধ্যে যাবি রবের স্মরণ কর সুহান আল বান্দা যখন রবের স্মরণ করোয়া কর আল্লাহ প্রত্যেকটা দোয়ার শুরু দিয়েই রব দ্বারা শুরু করলেন রব্বানা জল হুসানা রপলানা আতিনা হাসানা মুসলিম কে তোমার রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন ভালো দুই হাজার বছর আগে জমিনে জিনজাতি বসবাস করেছিল তাহলে আমি আল্লাহ তোমাদেরও বানাইছি তোমাদের পূর্বে যারা তাদেরও আমি স্রষ্টা তোমরা বলতে ইনসান তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত দুই নাম্বার জবাব আল্লা কুম তোমাদেরকে সৃষ্টি করেছি মানি জিনার মানুষ একত্রে আল্লাহ বলেন আরো আসতে গ এই ঠোঁট বন্ধ রাখলে সব ওই আল্লাহু আকবর বললে গুনানা সবাব বাঙালি আজকে কেন মার খাও চলছি সাগরের পার পার্শে পাহাড় ওই পার্শে সাগরের ওই পার্শে বার্মা তাকায় দেখতেছি বারমার মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে এ পার থেকে চোখে তাকায় দেখ सरसरी आगुन देखा जाए चिते जंगले फलया दारमार सागर बंधु बे आत्मयरा साम गए देखी पहाड़े को बसे बसे आगुने दिए तक চোখের পানি সেরে কান্না করে নমরুদের পতন হয়েছে আল্লাহ আকবরের ধ্বনিটা দিয়েই তো ফেরাউনের পতন হয়েছে বিজয়ের মালা পরেছে আজ বাঙালি বুঝলি না গালি দিয়া কিলাভ হবে তোমার আমার আমল দুর্বল ঘরে ঘরে হারামী নাম নাই নামাজ বরং আছে আল্লাহ বিরোধিতা করা একজন আর একজন গালি দেয় এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে কথা বলে এক পাগরিওয়ালা মাইকটা পাইলেই শুধু কাফের কাফের বলে গালি দেয়াবলি গলারা কাঁরা পর নাই সুরায় বাণী ইসরাইলের তিপ্পান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন সাবধান সাবধান ওরে যাবে না আল্লাহ বলেন شًا كل عباد يكون النتي أحس إن الشيطان يزج بهم إن الشيطان كان للإسال عدو مبين खराब आचरण ना कर खराब व्यवहार करा ना जामिन मुमीन हया मुमर मजा कर बास दे তাহলে পাগরিওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে ওর নবির চাল ডাল তোল কিনে নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকেন বাইরের একজন পাগরিওয়ালা হুজুর দাওয়াত দিবেন কোরআনের বয়ান শোনার জন্য ওই বান্দা আইসা আপনাদেরকে ডিভাইড করে আমি একটা পরামর্শ দিয়েছিলাম বাংলাদেশের মুসলমান যত হুজুর তোমরা দাওয়াত দে যদি দেখো জীবন দ্বারা গালি দেয় এতগুলো লোক এখানে আসলেন কেউ বসতে পারলেন কেউ পারলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ অমুকে খারাপ আমি ভালো রকম গীবত কইরা মাইকে যদি আমি সময় নষ্ট করি আর আমি আলেম যদি গালি দেই আপনাদের আমার থেকে পাওয়ার মতো কিছুই নাই এর জন্য আমি বলেছি আয়াত নাম্বার বিষয় দেয় আমার নামের বয়ানের বিষয় লেখা বিষয় লেখা আছে অলিপুরি সাহেবের নামের নিচে বিষয় লেখা আছে আয়াত নাম্বার দেওয়া আপনারাও কোনো বক্তা যদি দাওয়াত দেয় আপনারাও তাদের এক মাস আগে জানায় দিবেন আমারও যদি দাওয়াত দেন বিষয় জানায় হুজুর কোরআন শরীফের অমুক আয়াত থেকে শত্রুতা মুসলমান কেমনে এক হওয়া যায় এই বিষয়ে যদি দিয়ে দিযা বয়ান দুই ঘন্টা করবে এই বিষয়ের উপরে মোবাইলটা রেকর্ড করবা আলেমাদের শুনাইবা একটা কথা যদি ফাঁকে কোরআন হাদিসের উল্টা ঢুকায় বিষয়ে বয়ান করতে গেলে আল্লাহর বান্দা যদি এলেম থাকে তাহলে বলবে হবে আর যদি এলেম না থাকে বলবে আমার পেটে ব্যথা মাথা ব্যথা আমি আসতে পারবো না ওরে নবীর আর जदि आलेम भलो है बयान कर बयान करते गई घंटा समय चले जाए गाली दवर टाइम पाना गाली खराबा तो चाहिए जाननाते थको सबा जो जाना बनाई चाय व्यवहार दरकार দুশ্মন বন্ধু হয় যায় झगड़ा लेकु रास्ते घोषणा दीब बाबार ना एलकार मानुष बोलंगार बेदब मुसलमान मुसलमान हुजूरे हुजूरे मास आल ভাইরা আমার ভাইরা আমার রাগ করলেন রাগ করলেন কিন্তু বাস দিলাম না বাস দিছিস আমি বাস বাস খুলতে দু একজন রক্তের হক আদায় আল্লাহ আপনি আমাদের সব ভাইকে দায় আবদান করেন আর ও জোরে বলেন আল্লা ভালো জানে আল্লাহ সব ভাইয়ের জবান হেফাজত করু চিন্তা করছেন আবু হানিফারে গালি দে দীলা কবলে কুম তোমাদের স্রষ্টা আমি তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টাও আমি তোমরা বলতে এক নাম্বারে বলেছিলাম তোমরা কারা দুই নাম্বার জবাব। তোমরা বলতে জিন ও ইনসান আর পূর্বে কারা ভালো করে শুনেন ভালো করে শুনেন আল্লা দি খা মানি তোমরা মানুষ জিন এই জমিনে জিন নাই মানুষ নাই তার আগে আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে ছিল জিনও নাই তার আগে দুইটা প্রাণী ছিল এরা আমাদের মতো চলাফিরা করত খানা খাইতো ঘুমাইত তাহলে তোমরা মানে জিন ইনসান তোমাদের পূর্বে কারা দুটো প্রাণী আলহীন আল তাদেরও স্রষ্ট করেছেন তোমাদের সৃষ্টি করেছে আমি যখন তোমাদের সৃষ্টি করেছিলাম এক পুরানা পাক পানির থেকে চেহারাটা কেমনে বানাবো হাত কেমনে বানাবো কারো পরামর্শ নিয়েছিনি নেই আমি বানাইবার সময় এক খাওয়ানোর সময় আমি এক এবার দাত করার সময় তুমি কেন দুই দুইজনারে ডাক বানাইছি আমি আল্লাহ একাত্তরের দিয়েছি আমি আল্লাহ এক সেই এক আল্লাহরে কেন আর আল্লাহ আল্লাপাক বলেন আমি তোমাদের স্রষ্টা তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা আমি আল্লাহ এই কুদরতের কথা বললাম কেন তোমার ভিতরে যেন ভয় এসে যায় আল্লাহ তাক অর্জন করার জন্য আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকো কারণ যার ভিতরে ভয় থাকবে সে অন্যায় করতে পারবে কার ভয় আরো ধরে বলেন কার ভয় আল্লাহর ভয় আজকে আপনার সম্পদ চিন্তা করি না একটা মানুষ আর একটা মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাতে পারতাম না আল্লাহ ভয় জমা করার জন্যই হলো পাঁচটা কুদরতের বিবরণ ভাইরা আমার আল্লা পাক বলেন তা কুয়ার সম্পদ অর্জনকার আর এই তাকুয়া মধ্যে থাকবে তাকে বলে মোত্তাক আর আল্লাহ বলেন ছয়টা গুঞ্জার মধ্যে আছে তার মধ্যে তাকুয়া আছে আল্লাহ والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالakhirati yuqinoon اي صاحبن ولار متقي ادر পুরস্কার কি শুনো উলাইকা আুদাম মির রব্বিহিম আরো পাঁচটা নিয়ামত দান করেছেন ইয়াহিয়া আলাই ইয়াহিয়া নবীরে পাশটা নিয়ামত দেওয়ার পর আমি আমাকেও আল্লাহরে পাঁচটা নেয়ামত দান করেছেন ওরে নবির উন্মতের দল আল্লাহ আলমিন বলেন কুদরত এবার শুনে নাও কেমন কুদরতের মালিক আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বিছানা বানাই দিলাম এ জমিন তোদের জন্য বিছানা বানাইছি জমিন এই বিজ্ঞানের ভাষায় বলে পৃথিবী পৃথিবীটাও গোল আসমানটাও গোল আল্লাহ বলে আমি আল্লাহ জমিনটারে তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম আলাম না জালি কোন খুটি নাই হাওয়ার উপরে এই জমিন কিসের উপরে জমিনটা গল কেমন সুন্দর জমিন এ জমিনটা কত বড় पृथिवीर मोटामुटी जमीन खनन कर बारो हजार किलोमीटर नीचे जमीन थे बारो हजार किलोमीटर नीचे गईबिका नाम एक महादेश जदि आप पूर्व पश्चिमे घूम पूर्व दिक दिए घूरा पश्चिमी तीन चार किलोमीटर कम कारण पृथ्वीटा गोल ठीक है तब फुटबल मत गोल नरमुजर मत किस तरबुजर मत गोल তোর মুসটা পুরাটাই গোল না হালকা একটু আল্লাহ আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম আলাম না জল আর জিবা আল্লাহ এই জমিন আমি পাহাড় দিয়ে স্থির করে রাখলাম আমি আসমান জমিন সব মিলে একটা ঘর ঘরের মধ্যে যেমন ফলোর থাকে এই দুনিয়া নামক ঘরের ফলোর হলো জমিন घर मध्य नामक घर घर ग आल्ला दुनिया नामक घर मध्य चलार जन रास्ता लागू दर्जा लागू पानी लागू आगन लागे दुनिया सबस्था कर दिए আসমান তার বানাই দিয়েছি তোর এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন আমি আল্লাহ সূর্য বানায় দিনের আলোর ব্যবস্থা করেছি আল্লাহরে যদি পছন্দ হয় তাহলে সেই রবের ইবাদাত করবি কেমন দয়ার মালিক ওই যে সূর্য আমরা দেখতে পাই এটা চতুর্থ আসমানে সূর্য কোন আসমানে কথা বলুন না কেন আল্লাহাকবিনের খুঁটি আসমানের খুঁটি আছে কেউ কেউ বলেছে আসমানের খুঁটি আছে যেদিন খুঁটি থাকবে না আসমানও থাকবে না ওই আসমানের খুটিকে अल्लाह रुफा लिखे ता जेदिन मुमिन थकबेना से दिन आसमान आसमान जगह अतए आसमान खुटी हलो अल्लाहर जिकिर करे वाल मुमिन ता देखी कत दूर खुबी कािक्षक छात्र आसमान का हिमालय पर छात्र डे सर आसमान अनेक का हिमालय परत दूरे क्या सर आसमान डाले देखा जाए हिमालय पर्वत देखी बाबा देखे ना আসমান যেহেতু দেখা যায় নবির আসমান আল্লাহ বানাইছেন এই আসমানের ভিতরে আল্লাহ সূর্য দিছেন আমাদের আলো দেয়ার জন্য এই সূর্যটা চতুর্থ আসমানে আছে কোন আসমানে চতুর্থ আসমান এই জমিন থেকে মহাশূন্য এই যে শূন্য আসমান এটাও পাঁচশো বছরের দূরত্ব এর উপরে হলো দ্বিতীয় আসমান পাঁচশো বছরের মোটা এর উপরে আর একটা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে হলো তৃতীয় আসমান পাঁচশো चतुर्थ आसमान पांच बचर पांच बचर पाँच बचर तीन टाइम महाशून्य तीन आसमान पेड़ जमीन आलो दे की दर्शन আল্লাহরুল আলমিন সাতটা আসমান বানাইছেন প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাসের মাধ্যমে खर पावर जमीन आसते कथा ना क्यों और आलो थे चा बलो प चाद है ग्रहण चंद्र ग्रहण क्या है सूर्य आलो थे चाँदे आलो दे जमीन टा चाँदर आलो दीते सूर्य छाय पड़े जाए তখন সূর্য গ্রহণ হয় একদিন মুসাফির চললে ষোলো মাইল হাঁটতে পারে ষোলো মাইল তিন দিনের মুসাফির আর মাইল মুসাফির হয়ে যায় কিন্তু সেই হিসাবে पाईशोत्ती पाईशोत्ती जो सूर्य आलोटा पृथ्वी थे तेर लक्ष गुण बड़ और चंद्रता हल्की पृथ्वी थे पंचाश गुण छोटो গতকাল মিডিয়ায় দেখেছেন চাঁদ কত বছর পরে বড় হচ্ছে কথা বুঝেন নেই তাহলে এই জমিন থেকে চাঁদ তো যখন এই ছোট জমিন থেকে পঞ্চাশ গুণ ছোট চার তো এই চারটা যখন জমিনের মধ্যে আটকায় যায় জমিনের মাঝে পড়ে যায় বরাবর সূর্য আলো দিতে যখন পারে না তখন চন্দ্র গ্রহণ হয়ে যায় আর এই চন্দ্র গ্রহণটা সারা পৃথিবীর মানুষ দেখবে না কারণ এই জমিনের যেই জায়গায় জমিনের ছায়া লাগছে ওই এলাকার মানুষ দেখবে বা কারণ থেকে অন্য জায়গার থেকে মানুষ ট্যাপেনা জানবো আলো নাই এই সূর্যের ভেতরে সাতটা কালার আছে কালার রং রং खूब रंगीन हो जाए भरे रंग कम कारण करौन पतार कारण सूर्य आलो भेतरे पुरा ढुके फल रंग चाँद टुकड़ी बरशाल पाय हाजी टुकड़ी धान तान ना टुकड़ी दिए अपने खड़ी खड़ी दिए अपने रंग चादर आलो दिए आल्ला पा फले गाँदर आलो पड़े ओ आम मिस्टी बसी भेतर आमे चाँदर आलो कम सार कम কাদের রে কুদ রে তুই মে রান গহদার আল্লি জালাল কুমুল আর গব অনেক কষ্ট হচ্ছে আপনাদের অনেকে উঠে উঠে চলে যাচ্ছে কেন আল্লাহ আপনি মাহফিল কবুল করুন কই যাওরে ভাই এ দুনিয়া সাদিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া দিয়া কোথায় যাবি ভাগিয়া মরণতমায় যতই কর বাহানা মরণত মায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে चिंता कबरे की नबीरोम दल अल्लाह कैम कुदरत मौला आसमान ते तुम सद बन दिले अल्लाह बोलें আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাম করে কোথা থেকে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন যদিও আসমান থেকে কখনো বৃষ্টি হয় না জমিন থেকে থেকে সমুদ্রের আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন আসমান কেন বলা আসমানের উঁচু উপর উপর উপর থেকে যেহেতু বৃষ্টি আসে উপর কতটুকু বলে আজকেও তো কক্স বাজার থেকে বিমানযোগে ঢাকায় আসলাম সামান্য উপরে উঠলেই মোবাইলের দেখলাম নেটওয়ার্ক আছে অনেক উপরে যখন গেলে ম্যাগের উপরে যখন উঠে ম্যাগের উপরেও বিমান চলে তখনও মোবাইলের নেটওয়ার্ক আছে যখন একটু উপরে চলে গেল তখন দেখা গেল মোবাইলের তাহলে এই যে দেখা যায়। এটা গেলো সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এ সমস্ত সমুদ্রের মধ্যে দেখবেন বাষ্পের মতো জলীয় বাষ্পগুলো বাতাসে উড়ে এগুলো উড়ে উড়ে উপরে চলে যায় দেখবেন এগুলো উইরা একটু এক জায়গায় গিয়ে ष्पगर मत उड़ते बताशे आकाशे भेतरे तक रंग सूर्य देखें दक्षिण पश्चिम पूर्व दक्षिण पूर्व को देखें लाल रंग पाइपर मत देखा जाए मन समुद्र थे के पानी उठान पाइप ये रंधनु সূর্যের সাতটা রঙ আছে না এগুলো পড়ে পরে ওই রং হয় রাতের বেলা হয় না কারণ সূর্যের আলো নাই সূর্যের আলো আছে এবং এটা বেশিরভাগ হয় বৃষ্টি চলার সময় दायित्व दी फिर नूर लाठी दिए बिस्टिर मैगर जो बाड़ी देख तपात कौन কাদের কোদ রি বর কামাল আন্ত রব্বী আন্ত হাসবি আল্লাহ আপনি সবাইকে কবুল করুন আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করি তার মানে উপর থেকে বৃষ্টি আল্লাহ দান করেন এরপর আল্লাহ কি বলেন আল্লাহ জি ওয়া আনজালা মিনা সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিনাস সামারাত রিযকাল আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দেই এমন সুন্দর ফসল আমি আল্লাহ তোমার কত রং বেরঙের गोस्तो नजार रकम गोश्तर सागर भेतरे कोटी कोटी, रुखो धा रुखो धा। भे कोटी, -कोटी हालाल जतर मस खी खावानर व्यवस्था कर दिलमि क्दरतर कथा যে আল্লা আস যে আসো এই আল্লাহারে কেন মানবি না সে আল্লাহর কেন ইবাদত করবা না আল্লাহ পাকের এক বান্দি দোয়া করে মালিক তুমি আমার একটা ছেলে দাও ছেলেটা যদি আমি বাইতুল মোকাদ্দি শুনছেন নি বাইতুল মুকাদ্দাস আর শুধু ওরো ফে ভাই তুল এই বাইতুল মুকাদ্দ এত এক দামি মসজিদ মুসলমানের প্রথমা রসুল মক্কায় বসে নামাজ পড়ছেন রসুল বলেন আল্লাহ এক নামাজে এক লক্ষ রাকাত নামাজের সবাব আর বাইতুল মুকদ্দাসে এক রকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব বাকি রইল আমার নবীর মসজিদ মসজিদ হাদিসটা নী হাদিস যেই হাদিসে বলা হয়েছে মসজিদে নবীতে একাতে পঞ্চাশ হাজার ওই নিয়া রাবিদের মধ্যে কিলো কাল আছে রাবি বর্ণনাকারীদেরকে নিয়ে একটু কাল আছে কথাবার্তা শেখ তবে এক নবীর মন চাইছিল আমি বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ি বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরতে মন চায় না আল্লাহর ওয়াদা রেহুদিদের মনটা যেন ইসলামের দিকে দাবিত হয় এখন দুই দিকে কেবলা হয়ে গেল একই নামাজের ভেতরে এজন্য মসজিদে নববি বা মদিনার একটু দূরে গেলে একটা মসজিদ আছে মসজিদে কিবলা তাই কিবলাওয়ালা মসজিদ একটা আমি তো এখন মারিয়ামের জন্য আলাদা জায়গা করে মারিয়াম এখানে থাকবে এখানে পাকের রিজিক বান্দি পাবে পাক রব্বুল আলামিন মারিয়ামকে আসমানি খানা হাজির করে দিচ্ছে এই ফল পাইলে কে মারিয়াম বলে খালু এ ফল দিছে আমার আল্লাহ জাকারিয়া নবী চোখের পানি সেরে ওরে দয়ার মালি তুমি অসিজনে যদি মারিয়ামের ফল দিতে পারো আমার মারিয়ামের খালা তো ভাই মারিয়াম আলাইয়া সালামের খালা তো ভাই ইয়াহিয়া আলাই ইতিহাসে এক লক্ষ কে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরসুলের মধ্যে একজন নবী ইয়াহিয়া যিনি জীবনে বিবাহ করেন নাই ইয়াহিয়া আলাই সালাম ইয়াহিয়া আলাইহি সালাম खेद कर ईसा नबी न्यामत कैक दिन पर ईसा नबी डाक अपने जदिना बोलें पक्षाया दी यहा ना ना दे সবাই রে সবাইরে পাশটা নে আমতের কথা শোনালেন শুনবেন পাশটা নে আমার আল্লাহর ইবাদাতের সাথে কাউকে অংশিদার বানানো যাবে না শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না বিইবাদাতি রবি আহদা বাইরা আমার আমার নবী করে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজনের ব্যাপারে আপনার কাছে কোনো দলিল আছে নাকি এই ক্ষেত্রে একটা ইবনে কাসির ঘটনাও লিখেছে খ্রিস্টান পাদ্রির সাথে পয়াল ইমাম আবু হানিফার মোবাহের ডেট হয়ে গেলেন সবাই যখন আবু হানিফা কই আবু হানিফা কই আল্লাহ এত জ্ঞান তাকে দিয়েছেন কেমন জ্ঞান আল্লাহ দান করেছেন ইমাম আবু হানিফার জীবনীটা নিয়ে যদি সারা রাত আলোচনা করি শেষ যাবে না মুসলিম বুহানিফা বুহানিফা বুধ ইমামে বা রাজে উম্মত নেস্তফা ভাই বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন আবু হানিফা টাই টায় টাই মে সে হাজির খ্রিস্টান পাদ্রির মাথা বড় এত দেরি কেন হলো রে মামা আবু হানিফা বলে আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল নৌকা হয়ে গেল আমি নৌকায় উঠলাম মাঝি নাই মাল্লা নাই নৌকা এক এক আমারে নদী ইমাম আবু হানিফা বলে তাহলে কেমনে বলে অবশ্যই এর পেছনে একজন মিস্তুরি দরকার আল্লাহর বান্দা আবু হানিফা বলে ও খ্রিস্টান পাদ্রি জবাব না তোমার কথায় তুমি বলো একটা একা রাখছেন এগুলোর পেছনে কেউ না কেউ আছে মিস্তুরি না থাকলে সূর্য চলার কোন উপায় থাকে না তিনি কে আর বলেন একজন মেনে একজন আল্লা আছে তো মেনেছি তবে তার আগে কে ছিল এরপরে জবাব দিও তোমাদের আল্লাহ কি কাজ করে খালি ঘুমায় নাকি বসে থাকে এরপরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে জানার জন্য চেয়ার ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে রে পাদ্রি টাকা দেখ আমার আল্লাহ এইমাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছি। अरे दस उल्ट गुणे जो आसो आस्ते आस्ते तुम्हें दुर् आगे कतोर आगे कतो नई एक आगे कि পাদ্রী বলো বাতির আলোটা কোন দিকে তাকাযা থাকে বলে চতুর্দিকে বলে আমার আল্লাহ কুদরতি নজর দিকে। আল্লাহ সব জায়গায় আছে না কোন জায়গায় আছে শুধু উপরে নিচে নাই তাহলে অনেকে বলে উপরে আল্লাহ তুমি নিচে ইল্লাহ আল্লাহ কি নিচে নাই যেদিকে ও বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ না নাই জোরে বলেন দেখি না দেখি না তো এত টাকায় আল্লাহরে তো দেখি না আমি কে আজকে আমি হাফিজুর রহমান এক সময় তো আমার কোন অস্তিত্বই ছিল না কেউ জানত না আমি কে আমিও দুনিয়া চিন্তাম না আল্লাহ বলেন আমি তুরে অস্তিত্ব দিয়েছি একটা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতার দিয়ে ঠান্ডা করো মাইক গরম হয় মাউথ গরম হয়ে যায় ওরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট সত্তর বছর যদি একবার তালাশ করতে খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বাংলাদেশে আল্লাহ এখনো চিনে মুমিন। ইমাম মালিক কে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোনো দলিল আছে নাকি ইমাম মালিক বলেন ও ভাই আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো দেখলাম একই মায়ের গর্ব থেকে কত সন্তান বের হয় একই মায়ের কেন বান্ধা তুমি আজ আল্লাহরে ছিল না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়দিন আর বাহাদুরি করুবি রে যুবক কয়দিন আর আল্লাহর বিরোধিতা করবা এত বয়ানের পরে দাঁড়িয়ে এই জন্য আমি বলবো না যে সবাই পাশকলি মাথায় দাও কারণ আমার ইমানের হালাতের কথা বলছি পাশকলি টুপি আমি মাথায় দিলাম তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না বাকা নজরও দেখবো না আমি গোল লাম্বা জামা কলার ছাড়া জামা পড়লাম যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না বাকা দেখি না আমি থেকে শুরু করে জানি মাদ্রাসা মাদ্রাসা। এরকম হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসায় ৪০ বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি নাই आम्रा कुनो टाइम ना कौमी बोबा जाने ना। शुकर। रे भाई शुद्ध क्या सारा दुनिया करा করে নবীর উন্মতির দল আমরা কোটি টাকার ব্যবসাও করি না রে ভা सरकारी चीना को गाला गाली कर दिन होते स्वाभाविक तुम्हारो भूल होते भूल पाओं मोहब्बत আমি তওবা করে নিব। পিছনে পিছনে বইলা মনাফিকের খাতায় নামটা লেখাইও না অনুরাধ করে বলছি যদি ভুলে দু একটা বলে ফেলি বল তওবা করে নেই তারপরে যদি দেখি তুমি ইসলামের দিকে আগায়ে গেছো রসুলের শূন্যতের উপর আগায়ে গেছো আমার দিল খুশি হবে তোমার জুতা টানা আমার স্বার্থক খয় যাবে গতকালকে কক্স বাজারে বয়ান করলাম এর থেকে অনেক বাম কিনারায় দাঁড়ায় বলে হুজুর দীর্ঘ টাইম বয়ান শুনলাম আমাকে একটু কালে মা পড়ায় মুসলমান বানা দেবির কি আল্লাহ কান্নার উপরে জীবন কাটালেন আবু বকর সিদ্ধি কত বড় দামি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার মায়ার নবী বলেন আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আবু বকর সিদ্ধি আয়াত করে কান্না করতেছি আবু বাকর যখন আসলো চোখের বাণী ধরে রাখতে পারি না আল্লাহ বলেন ও তোর জানাল আবু বকর রাস্তা দিয়া যায় এহুদিরা বইয়া বইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই আয়াতের বয়ান দেখাই পাইলাম আহা আবু বকর যখন যায় নরম দিলের মানুষ তো আল্লারে গালি দিচ্ছে গাল বরাবর আবু বকর সহ্য করতে পারে নাই ইহুদি দৌড় মায়ার নবীর কাছে গিয়া আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করল নাম কয় না হঠাৎ চর মেরে দিল বিচার চাই নবী হয়তো ভাবছেন ওমর হয়তো এই কাম করেছে ওমরের এই কাজ হয়তো মেজাজ গরমে গেছে উমার বলে কোন সাহাবি বলে আপনার সাহাবি আশ্লো দাও হ্যাঁ আমার মেরেছে সাক্ষী আরো দুই তিন জন নবী বলেন আবু বকার আপনি বলেন আবু বকার বলেন পায়ম্বর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমি দেরি না করে চর মেরেছি সত্য কথা अबू बकर कसम खो एहुदी से शपथ करलो बेजाल एहुदी जख शप এখন বিচার আবু বকরের উপরে হ্যাঁ যাবে এহুদি কে নবী ডেকে তুমি তোমার বিচার আদায় করে নাও আবু বকরের গালের উপরে চর লাগাব ওরে নবী সাবদান আবু বকর সিদ্দিক যে সত্য কথা বলেছে আমি আল্লাহ হলাম সাক্ষী আমি আল্লাহ সাক্ষী হয়েছি সে আবু বাকরাজে দাঁড়া কান্না করে কোনু বকর কাপুরের দোকান দেই দোকানে আজকে সকাল বেলা একটা মহিলা আসলো মহিলা অনেক আগে একটা কাপড় কিনে নিছিল কাপুর ফেরত দিল কাপুরটা ফেরত দিল আমি বললাম মা কি চাও जिज क्या फिरत दिले महिला टाइम कपड़ दिल तुम दोकान कपुर पसंद बड़ भय पाई জিকির করি নামাজ পরি পর্দা করি হালাল খাই রে আল্লাহ করে আমি যদি বলির মালিক কেন আল্লাহ যদি বলে আবু নামাজ পড়ছো তোর নামাজ আমার পছন্দ হয় নাই জিকির করেছো আমি মাওলার কাছে তোমার জিকির পছন্দ হয় নাই তোমার কোন ইতিহাস তুমি কেন আজ কান্না করোনা চোখে কেন পানি নাই আজকে যেই বক্তা ময়দানে বেশি হাসাইতে পারে তার সুনাম অনেক বেশি কান্না কাটি উঠে গেছে রহমত उठिया गेसी एक बक्त है बयान करे कहो काशी का জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যদি চোখের পানি সেরে কান্না এরে যুব তোমার পা আগা দে আমি রেখে বলে যাই তোমার ভিতরে গুণা করার যতটুকু আগ্রহ আছে কসম আমার ভিতরে তার থেকে বেশি আগ্রহ আছে তুমি মনে করছো জামা পরেছি শরীর গরমে মাথায় দিলে মাথা গরম হয় কম বুঝি না লাম্বা জামা পরলে শরীর গরম হয় কম বুঝিনা এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই নাই নামাজা রে বাবা কেন একমাত্র কারণ একদিন কবরে যেতে হবে নবীর কারণে বুঝি সম্মান কমেছে নারে বাবা না ওরে আজকে আমরা মাদ্রাসায় পড়ি যদিও অল্প জীবন চালাই অল্প টাকায় ইমামতি করি পাঁচ টাকা বেতন ছয় মাস বাকি তিরস ইমামতি করে মোয়াজিনী করে আর করবে কিমামতি করবে নাকি চুরি করবো চিন্তা করছেন মানে ইমামতি কোয়ালিটির মানুষ গুলো কি ও ভাই তুমি টুপি মাথায় দাও না সুন্নত তোর বাফের সুন্নত বেদ ভাই বাবার কথা বলেন না কেন শব্দটা তো আমার রসুলের মুবারক আল্লাহ আপনি হেদায় দান করুন ভাইয়ারা আমার রাগ করলেন আপনি আকাম করবেন এতে দোষ নাই আমি দোষ सरकार कंट्रैक्ट डिटी आठटार बेल ना गया एगारोटे गेतन हराम की मजा करे खाए रे এরপর ওকে দেশটা খাইলো মোল্লারা ওরে আমরা যদি খাই তো ভাগে পাইবে কেউ খাই না কলিজা পোড়ায় দেখছো মুরগির রান টানে দেশি ছাড়া কোনদিলে জোরে বলেন আহ এরপর সামনে আনে না কেমন আবার আল্লাহ ফলে ভেজাল ফল খামু না আল্লাহর বান্দা কয়েক ঘন্টা বিজয় রাখছি খাইবেন না মানে বিজয় রাখছি কোনো বিপদ হবে না ওরে নবীর উম্মতের দল এখানে এত মানুষ হাজার হাজার হাজার মানুষের ঢল একজন জ্ঞানী আল্লাহর বান্দা কি দাঁড়ায় বলতে পারবেন चल्लिसाओ मन एत शांति सम्मान सम्मान के दानस जे बर्तमान सरकार बहदुर मद्रास सार्टिफिकेट के स्वीकृति दीते मुरब्बी टर स्वीकृति जो दावे चेयर मूल्यनारद्रास के, मूल। के, के सार्टिफिट दीब एर पर सरकार लगाना जो सरकार দাঁড়াবে তখন এমের মানের ছেলেটার মতো চল্লিশ বছর আমরা যেভাবে চলেছি এইভাবে আরো এক হাজার বছর চলবো তারপরও কোনো দুনিয়া দারের কাছে মাথা নত করব না আমরা ওরে আল্লাহর গোলামির জন্য এখন আল্লাহর গোলামি করতেছি আমরা আল্লাহর গোলামিতে আসি দুনিয়া পেছনে দোড় কথা বলেন ঠিক কি না দল আল্লাহরের ঢুক বলে গরম চিন্তা করছো মানে কথায় না পারলেই কয় হাজি সাহের মেজাজ গরম বোঝেন না দল আছে খামখা হুজুর বাজে প্রশ্ন করে আটকাইবো দু আটকাইতে কথা কন না কেন সব ফুয়েলি কিছুই তো ভাবিনা না দুনিয়া না আচ্ছা কি পরীক্ষায় প্রশ্ন করে দেখি বল বল জায়গা কই চিন্তা করছে এটা একটা প্রশ্ন এই ছেলে কি উত্তর দিব আল্লাহ রব্বুল আলমিন রসুলের আদর্শের টুপি সুন্নতের ভান্ডার রেখেছেন কারণ এই ছেলে উঠতে বসতে শুধু বারবার বার পরে রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা ও আল্লাহ তুমি জ্ঞান বাড়াও জ্ঞান বাড়াও জ্ঞান বাড়াও বাড়াইবোনা আল্লাহ खुले जगह बस पृथ्वी मध्य खान जी कैमने बोलिए सन्देह अपनी एक मैं देखें पृथ्वी मदगा दीघा ওই যে একটা গাছ দেখো জেহেন খুলে দিলেন বলে স্যার ওই গাছের ভিতরে এক হাজার কাক কেমনে বললি বলে আপনি যদি বিশ্বাস ঘাতক হন আমার কথা যদি বিশ্বাস না করেন গনেন গনেন যদি দেখেন এক হাজারের কম বুঝবেন ছাত্ররা বসে মুড়ি চিনি মুড়ি শয়থান আমার পেট ওঠা বর্ষে কিছু দাস না আমরা তো সান্দা দিয়া খাই তুমিও কিছু দেয় থান খায় চাই দেওয়ার আগে নাকের বাতাসে ভরে যায় আবার ওটা আবার ভরে আবার ওটা আবার ভরে কপাল মন্দ চোখ থাকতে অনিল ভাই রে যুব আল্লাহ করা কম কোন রকম ডাউল চাউল দিয়া চলে ভোগবিলাসের খানা নাই নাস্তা নাই তো স্কুলের এক ছেলে মাদ্রাসার ছেলে বন্ধু জনে গেছে বাজারে বাজারে গিয়ে দেখি সুন্দর কাঁঠাল কাঁঠাল যদি খেতে ভরে যাবে কাঁঠাল কিনে ফেলল দু দেখে খুব টেস্ট মজা এত মজার কাঁঠাল তো মাদ্রাসার ছাত্রের ক্ষুদা অনেক বেশি কারণ কি করা যায় বেশি খাইলে তো হয় না তুই স্কুলের বন্ধুরে খাই শোন তুই একটা বাবা নিয়ে দৌড়ায় বাড়ি গিয়া দাদারে নিয়ে হসপিটালে হাজির দোকান বন্ধ একমাস গেল ব্যবসায় লস আর ধস দাদারে কোন রকম সুস্থ করে আবার বাড়ি কয়েক মাস পরে দাদা দুই একটার গল্প যখন কাঠাল খেয়ে সীমানার শেষ প্রান্তে এইবার কয় দাদার মরণ একেবারে সের জানাজা টানা জোয়া টোয়া গরু মহিষ ভেড়া দুম্বা জবাই করে খাওয়াইছে এইবার আমি কইলাম তুই মাদ্রাসার ছাত্র হাকি কত দুনিয়া বেশ দুনিয়া কি নোমায় নজর হয়। এ নবীর উন্মতের দল অনুরোধ করে বলছি রে বাবা কোরআন লাগাও দাড়ি লাম্বা করে দেশ আদর্শের সুন্নতি পোশাকটা পর কোরআন তেলাওয়া করো ও মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা মনটা কি না তুমি কান্না করে বিয়া করলাম সন্তান নাই আল্লাহ তোমাকে সন্তান দিল কোরআনওয়ালা বানাতে পারো নাই অনুরোধ করে বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো আমরা মাদ্রাসার সিলেবাসের মধ্যে ইংরেজি আমাদের ইমানের দাবি প্রত্যেকটা স্কুল কলেজ ভারসিটিতে আমার যুবক যুবতীদেরকে বাধ্যতামূলক কোরআনের কেলাস বাধ্য করে দাও ভাইরা আমার टेंंग भवने संसद भवन दखल करब ना स्वीकृति दिल्ली থাকবো ইমামতি করবো বন্ধ হয়ে যাবে কাজ নাই করব কি বটগাস্তব্দে চাকরি পাই না আর কি করুম মায়ও গালি দেয় বাপ গালি দেয় বাড়িঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম চাকরি পাইলি না घुम समय घंटा दरार जा पागल थक्रिजिंग कर समय भाई অতএব আমি অনুরোধ করি যেই লাইনে আছেন না কেন কোরআন শরীফ তার আমল শুরু করে দেন আর আমার মায়ার নবীর আমল রে পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি শিক্ষক टते पोस्टर हारा देरा जौबने ওপেন চ্যালেঞ্জ কপাল না কপালপুর সে বিজ্ঞান বলে দাড়িতে অস্ত্র লাগালে যৌবন চলে যায় চোখের পাওয়ার চলে যায় অকালে মরণ হয় এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নেই ওরে নবির মায়ের সামনে সন্তানের বিদায় সন্তানের সামনে মা বাবার বিদায় ওরে যুবক আল্লাহর বলছে হিংসার নজরে না পাঁচ বক্ত নামাজ পড়ু দাঁড়িটা লাম্বা করো নবীর আদর্শওয়ালা হয়ে যাও খালি নবীরে মানি নবীর জন্য জীবন দিতে রাজি সুনত মানতে রাজি না এমন স্লোগান হলো বাটবারি স্লোগান নবীর জন্য জীবন দিতে রাজি নবীর সুন্নাত মানতে রাজি না এমন মহাব্বত আসল মোহব্বত নয় অতএব অনুরোধ করে বলছি হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে দাঁড়ি কাটবো না নামাজ আল্লাহর মহাব্বতে আমি আজকে থেকে তোবার নিয়তে আল্লাহকে বলি আল্লাহ দাড়িটা রাখবো পাঁচ অক্ট নামাজ পড়বো এমন পাক্কা নিয়ত যদি হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও ব্যবসা চাকরিতে বড় কোদ বাড়ায় ইমান আমল মজবুত করে দেন বলে না আমিন আল্লাহামদুল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين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 اللهم اكفيناهم بما شئت اللهم إن إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم جعلني من المستجابين للدعوار اللهم কবর قلوبنا, قلوبنا عن غيرك বনগৈরিক উদয়ার মালি গোবির বোঝা মাথায় নিয়া আপনার দরওয়াজ মা বোনেরা হাত তুলেছে কত ছোট বাচ্চা কত ছাত্রবাই রা হাত তুলেছেন কোরআনের বড় সকলের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেন হাফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে হেদায়াতের বাতি জ্বালায়স করে দেন অল আয় সব আপনী রওজা দেন অল্ল আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন উমিনাত কবরে সবার উপরে পৌঁছায়া দেন আমরা যারা হাত তুললাম কারো হাত খালি ফিরা জীবনে একবারও যদি হয় সুন্দর ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায়া দেন মা বন্দর আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান দিনদার ন্যাক্কার বানায় দেন আয়াল্লা কোরআন হাদিসের মের নূর কারণে আপনি আমাদের ফিরা দিয়ে অল্ল একটু কুদরতের নজর দিয়ে টাকা দেখেন এই ময়দানে কত আপনার গোলাম টাকার জন্য আসে না খানার জন্য আসে না একমাত্র আপনার কোরআনের মোহব্বত নবীর আদর্শের মহব্বত আছে বসার মতো জায়গা পাই না কেউ তার উপরে বসে বসে কোরআনের কথা শুনল আয় আল্লাহ কাউকে খালি ফিরে না আয় আল্লাহ হেদায়তের দৌল দিয়ে কবুল করে আল্লা আমার যুবকদের কবুল করে নেন আমার ওলামাইকার মুরব্বীদের ছোট ভাইদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন বলে তারা দিন আয় আল্লাহ যদি তারা দেন আমাদের যাওয়ার মতো জায়গা নাই আমাদের পূরণ করেন কবুল করে নেন মাদ্রাসা গুলো কবুল করে নেন আয় আল্লাহ এর পেছনে যারা খেতমত করে কবুল করে নেন আয় আল্লাহ এ মাহফিল্লা নাজাত হেদায়তের بنا يدنا الله তাহলে শান্তির দেশ বানায় দেন্লাহ ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন্ল আয় আল্লাহ প্রতিনিধি যারা ব্যানার টানায়া ইসলামের পোশাক পরে যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন তাদের ধোকা থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন অল্ল মুনাফিক থেকে হেফাজত করেন অলকায় বিজয়ী করেন অল্লাদ্রাসা গুলো কবুল করে করেন প্রয়োজনীয় সব গায়ে বিখা থেকে ব্যবস্থা করেন অল্ল আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না মালিক আয় আল্লাহ আপনার কুদরতের উপরে আমাদের বিশ্বাস পূর্ণ আস্থা এক জমা দেন পাশ নামাজ বা জামা তাদের সন্তানের অপেক্ষায় বসে আছে আর আপনারই গুলামে ময়দানে আছে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার আব্দারের অপেক্ষা উদায়ার মালি মালিক কুদরতের নজর দিয়ে দেখে কে মারায়তী কে যেন বাবা হারায়েতে কে যেন ভাই বোন হারা সন্তান হারা অসহ দয়ার নজরে সব কবর জান্নাতের বাগান বানা দেন মেহরবানি করে সব কবর জান্নাতের বাগান বানায় দেন ইয়ে দিকে তাকায় কি মায়া হবে না রে আল্লাহ এ ময়দানে কত এ তিমরা হাত তুলেছে ও আল্লাহ বাবা নাই কোরআনের বরকতে নবীজির সিলায় কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্লা আয় অল্লা কান্নাওয়ালা চক্ষ দান করেন अल्ल ओ मद्रास माझे माझे देखी प्रचंड ठंडार भेतरे सब छात्र मशारि टाना ले जिज्ञास कर लोरे बाबा तुदे की भाव कम बोलना हजुरे ना बड़ो बड़ी बाबा नाई। করে পায় নিজে ছোট ছোট বাচ্চা গুলো যেন মা হারা বাবা হারা হয় না যায় সহ্য করতে পারিনা রে মালিক সারা দুনিয়ায় কত মুসলমান দেখল বার বার মুসলমানের চিনলে কান্না করে ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে আগুন চলতেছে মানুষগুলো খোলা আকাশের দিকে তোমার কি মায়া হবে না বাচ্চার সামনে মাকে জবাই করে দিতে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ क्या मुन दाने बामे देखे क्यों नाई पहाड़ जंगल और समुद्र पाली मायर सामने हाथी बेधे मे के धर्षण कर क्षमा चाहती रे, रे मालिकार्बल बेदी द्वारा कष्ट दिए रे अल्लाह बेदी द्वारा जान शि নির্গণ এক হায়াত দান করেন অল্ল আমাদের ভিতরে যারা বেঁচে আছেন হায়াত বাড়া দেন দয়ার মালিক বেশি বেশি ন্যাকল করার তৌফিক দান করেন গুণাহের থেকে হেফাজত করে নল গিবত শেখায়ের থেকে হেফাজত করে নল আয় আল্লাহ নবীজির সুন্নতির উপরে চলার তো দান করেন অল্লাহ একটা যুবকেরও ফের দিয়ে না দাড়িওয়ালা পাশ নামাজি বানায় দেন অল্ল দরতি হাতে হেফাজত করেন অল ও দায়ের মালিক সবার ও আমাকেও মাফ করে দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ এখনো পারি না এরে মালিক আপনার এক গোলাম জায়গা দিবে কোটি টাকার উপরে মেহরবানি করে আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আর আপনার দরবারে তো ভাবনা কোরআনের বরকতে আপনি টাকার ব্যবস্থা করে দেন্লা আগামী ১২ ডিসেম্বর মাদ্রাসার কবুল করে নেন প্রয়োজনীয় নেন্ল আয় আল্লাহ যারা দিন নাই রাত নাই এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিল পুরা অঞ্চলের হেদায়তের জন্য আপনি কবুল করে নেন আয় পেছনে যারা প্রশাসনিকভাবে ভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন নেন্লাহ যারা পরামর্শ দিয়েছে করে নেন যারা কথা বলে আমাদের করে আলাদা আলাদা ভাগ করে তাদের থেকে আমাদের হেদায়াত দান করেন আয় আল্লাহ বিতর্কিত মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নসিল আমাদের মনে হয় কবুল করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করেন দূর করে দেন وآله وآصحابه أجمعين آمين آمين آمين برحمتك يا أرحم الراحمين